সমাজ তো অনেক বিস্তৃত জিনিস কিছু কিছু বিধান শিক্ষা অধিকার চাকরি বাকরির অধিকার বিচার পাওয়ার কতটুকু অধিকার কি ধরনের আছে আবেদনের অধিকার তাদের অধিকার পাওয়ার এবং আমার বাম পাশে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার একদম পাশে রয়েছেন শেখ আমল আল মাদানি রহমতুল্লাহ আমি শেখ ইউসুফ আব্দুল Majid সাহেবের কাছ চাই নারীর সামাজিক অধিকার ভিত্তিটা কি কতটুকু সামাজিক অধিকার তারা পেতে পারেন সামাজিক অধিকার কে ইসলাম আদও দিয়েছে কি দেয়নি ইন্নাল্লাহু তাবারাক ওয়া তাআলা ওয়استজাবা লাহুম রাব্বুহুম আন্নী বা'দ সাদাকাল্লাহু আজিম নারীর অধিকার সামাজিক অধিকার আসলে নারী পুরুষ দুইজনে মিলেই পরিবার সমাজ সুন্দরভাবে গড়ে তুলেছেন তো নারীর ভূমিকা মুখ্যত ঘরে সন্তান লালন এবং পারিবারিক অবস্থাটাকে সুন্দর করা করাস্ত করা এটাই নারীর মুখ্যিকা তোমরা তোমাদের সুন্দর পরিবেশ নিরাপদ জায়গা সেটা হচ্ছে তোমাদের বাসস্থান তোমাদের ঘর এখানে তোমার প্রতি ললক দৃষ্টি করতে পারবে না কোন আক্রমণের তুমি শিকার হবে না ইফটিজিগের তুমি শিকার হবে না নগরীকের মলয়াস তোমাদের কেউ করতে পারবে না এগুলো মোহান রবীন্দন নারীর তার ঘরের পরিসরের ভিতরেই তার যথাযথ ভূমিকা পালন করার দায়িত্ব আল্লাহ আল্লাহতাল নারীকে দিয়েছেন এবং বাহিরের জগতে তার সম্মানকে বজায় রেখে প্রয়োজন যদি হয় তাহলে তিনি বাহিরের কাজকাবক কিছু কিছু নির্দিষ্ট অঙ্গনে করতে পারেন এরকম অনেক মেয়েরাই রসুলের কারিম সাল আলী সাল্লামের সঙ্গে জেহাদে যেতেন নুদাবারহা নস্কি এ অনেক মহিলা সাহাবিয়াত যারা রসুলের কারিম সাল্লা সাল্লামের সঙ্গে ওহদের ময়দানে জেহাদের সময় উপস্থিত ছিলেন এবং আহত ক্ষতবিক্ষত অনেক সাহাবি দেখে তারা নিয়ে সেবা করেছেন চিকিৎসা দিয়েছেন এবং তাদের প্রয়োজনের আয়োজনে তারা ব্যস্ত ছিলেন এইভাবে বিভিন্ন যুদ্ধে আমরা দেখতে পাই নারীরা রসুল্লামের অনুমোদন পেয়ে তারা জেহাদে বিভিন্ন সার্ভিস এবং খেদমতের কাজ তারা করেছেন নারীদের শিক্ষার কতটুকু অধিকার আছে সামাজিক অধিকার কতটুকু তার আলাদা সেটা তো আমরা বুঝতে পারলাম তাদের কর্মক্ষেত্রের সাথে সামঞ্জস্যশীল যতটুকু শিক্ষার প্রয়োজন ততটুকুর শিক্ষার অনুমোদন ইসলামী শরীয়ত দিয়েছে অতিরিক্ত জিনিসটা তো আর আমার দরকার নেই তবে আমরা এখন বলতে পারি যে নারীদের প্রেক্ষাপটের চাহিদা অনুযায়ী কর্মক্ষেত্র বেড়ে গেছে যেমন আমরা আগেও এ ব্যাপারে কথা বলেছি যে যখন লেডিস স্মাগলার ছিল না তখন লেডিস পুলিশের দরকার ছিল না এখন স্মাগলিং যখন মহিলারা করছেন তখন তার দেহ তল্লাশির জন্য অবশ্যই লেডিস পুলিশের দরকার মহিলা পুলিশের দরকার একজন পুরুষ পুলিশ তো গিয়ে তার শরীরের যে গোপন অঙ্গ থেকে সেই লুকিয়ে থাকা হিরোইন বা অবৈধ দ্রব্যাদি সে আর সার্চ করতে পারবেন সেই ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে গাইনি বিভাগ অনুরূপভাবে মেন্টাল হাসপাতালে পাগল নিদের চিকিৎসার জন্য সেখানে মহিলা ডাক্তারের খুব বেশ বিশেষ প্রয়োজন এই ধরনের তাদের কর্মক্ষেত্রের পরিধি যখন বাড়ছে সেই অনুপাতে তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দরকার বাড়ির চাকরানিকে শিক্ষা দেওয়া মেয়েদেরকে শিক্ষা দেওয়া বন থাকলে তাদেরকে শিক্ষা দেওয়া সামাজিকভাবে শিক্ষার জন্য তাদের একটা পরিবেশ তৈরি করে দেওয়া এটা তাদের সামাজিক পাওনা আবার এখন দেখা যাচ্ছে যে অমূলকভাবেই তাদেরকে অতিরিক্ত শিক্ষিত করে তোলা হচ্ছে দেখা যাচ্ছে তার কর্মক্ষেত্র নেই স্বামীর বাড়িতে গিয়ে এসে গৃহিণীর কাজ করতে চায় না সে চিন্তা করে যে আমি এত লেখাপড়া করলাম লেখাপড়ার মূল্য কোথায় এবার লেখাপড়ার মূল্যায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে তার সংসার ভেসেছে একদিকে স্বামী চলছে আর একদিকে আর তিনি চাকরি করছেন বিশৃঙ্খলাও যাতে না হয় এবং তার কর্মক্ষেত্রে যে সমস্ত কাজ তার জন্য প্রযোজ্য সে সমস্ত কাজ সুন্দরভাবে সে পরিপাটি করে তুলতে পারে সেভাবে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া দরকার সেটা হচ্ছে যে তার প্রয়োজন মতো তাকে শিক্ষা শিক্ষিত করতে হবে এবং শিক্ষার পরিবেশটাও তো আল্লাহর হুকুম একদিকে সারা বিশ্ব সমস্যায় পরিবার গুলো ভেঙে যাচ্ছে সন্তানরা মায়ের পাচ্ছে না খেদমত পাচ্ছে না চাকরানির্ভর হয়ে পড়ছে অনেক ক্ষেত্রে অন্য কোনো মহিলা লাগছে একদিকে বহু সেমিনার বহু আলোচনা করার পরে বলা হচ্ছে মায়েদের কাছে থাকা দরকার বাচ্চাদের সাইকোলজিক্যাল এই অবস্থা বাকরি করবে এই যে বই পড়িত কি বুঝতে যে কাবা আসলে আল্লাহ নারী যে নারী পুরুষকে पृथक ना एक विवरण दिए मन पुरुष नारी परस्पर बंध शुभाक आदेश कर मंदक निषेध कर तरा सलादायबा प्रदान कर अल्लाह के मान्य कर रसुलत्य कर सफल मानूष आल्लाह तला नारी पुरुष उभय के दिन व्यापारे दिन जाना बोझा प्रचार व्यापारे उभय के जिम्मेदारी दिलते बोलें এ কারণে আয়েস আর আনহা, দিন জানতেন এবং আর একজনকে জন্য চেষ্টা করতেন আর অন্যান্য একাধিক একাধিকারা আমরা বুঝতে পারি যে চিকিৎসার ক্ষেত্রে নারীদের কোনো কোনো জায়গায় ভূমিকা ছিল এই ক্ষেত্রে দিন জানা ও বুঝায় আর একজনকে বুঝিয়া দেওয়ার ব্যাপারে নারী পুরুষের মতোই অধিকার রাখে যদি আমরা একে সামাজিক অধিকার বলি একটু তাহলে যেহেতু অপরদিকে আল্লাহ নারীদের কোন সামাজিক মূল্যই ছিল না নারী ছিল একটা পশু প্রাণীর মতো জাহিলিয়তের যুগে তাদের মান রক্ষা আল্লাহ তালা বলছেন যে অকার নাফি বইউতে কন্যা এখানে পরস্পর পাঁচটা জিনিস আল্লাহ উল্লেখ করেছেন প্রথমে বলেছেন তাদেরকে বাড়িতে থাকতে হবে দ্বিতীয় বলেছেন তাদের প্রদর্শনী চলবে না তৃতীয় বলেছেন তাদেরকে সলাত আদায় করতে হবে তারপরে বলেছেন তাদের জাকাত দিতে হবে তারপরে বলেছেন আল্লাহকে মানতে হবে রাসলের আনুগত্য করতে হবে এই দুইটা অংশ থেকে আমরা খুব স্পষ্ট এটাই বুঝতে পারি যে তাদের সামাজিক অধিকার দিনের ব্যাপারে অবশ্যই দিতে হবে তাদের তো আইনকামের ব্যাপারে তো আল্লাহ জিম্মেদারি দেননি রাসুল সালিসাল্লাম জিম্মেদারি দেননি পুরুষের উপরে সম্পন্ন আর্থিক বিষয়টি রেখেছেন আয়ু ব্যাপারে সামাজিকভাবে আমরা তাদের এখানে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে সেটা তো আল্লাহ বহুদিন পূর্বে বলেছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি আপনার স্ত্রী আপনার মেয়েদেরকে সবকে বাড়িতে থাকতে বলেন সারা বিশ্বের পৃষ্ঠিত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরে এসেছি শেখ ইউসুফ আব্দুল মজিদ মেয়েরা ব্যবসা করতে পারবে কি না তো অন্য যে কোনো কাজের মতই আল্লাহর হুকুম এবং সীমা রাখার ভিতর দিয়ে যদি সেটা করা সম্ভব হয় তাহলে তারা করতে পারে তথ্য তোফাত তাদের ব্যবসা বাণিজ্য এগুলো তারা চালিয়ে যেতে পারেন কিন্তু যদি আল্লাহ আল্লাহাহের নির্ধারিত সীমা লঙ্ঘন হয় পর্দা পোশিতার ক্ষেত্রে যদি ত্রুটি আসে পরপ্রুষের সঙ্গে সরাসরি কথা বলা ডিলস করার যদি ওরকম অবস্থার সৃষ্টি হয় তাহলে এটা শরীয়তের লঙ্ঘন দুইটা স্থান এখানে আমরা বোখারি মুসলিমের হাদিস আসতে পারি একটা হচ্ছে রসুলামের একজন স্ত্রী বাড়িতে বসেই কিছু হাতের কাজ করতেন কাপড় চুপড় বা ওরকম জুতা যে ঠিক করে করা এরকম কাজ তিনি করতেন শিল্পজাত যাকে বলা হয় এখান থেকে তিনি কিছু পয়সা ইনকামও করতেন যেগুলো আল্লাহর পথে দান খায়রা করা হতো অপরদিকে বোখারি মুসলিমের একাদেশে এটাও এসেছে যে একজন নারী বাহিরে তার বাড়িতে গরু আছর আছে এই জন্য সে ঘাস ওঠানোর জন্য এইভাবে বুঝতে পারি যে শরীয়ত বজায় রেখে কোনো নারী যদি ব্যবসা বাণিজ্য করতে পারে বা তার টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য কাউকে করাতে পারে বাড়িতে যদি অবলম্বন করতে পারে যে আমরা মসজিদ থেকে আসার সময় একজন আমাদের বৃদ্ধা মহিলা আমাদের জন্য একটা রান্না একটা খানা রান্না করতেন ওখানে বলা হয়েছে পানিতে সেটা ঢেলে দিয়ে রান্না করে রাখা হতো আর আমরা জুমার মসজিদ থেকে বেরহে। সেখানে বেশ আনন্দ করে সে বাসা ওইটা খেতাম ওখানে হাদিসে এসেছে সে চাষটা তিনি নিজেই করতেন তো এখান থেকে বোঝা যাচ্ছে যে উপার্জনের ব্যাপারে কোন নারী তার শরীয় রেখে উপর কিছু এসেছে হালকা একটু যদি বলতেন বিষয়টা তো একই যে চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক যদি নাকি আল্লাহর হুকুমের পরিধির ভিতরে থেকে করা যায় এবং চাকরি সাধারণত অফিস আদালতে গিয়ে চাকরি বাকরি করলে পরে সেক্ষেত্রে তো নারী তার আহ এবং তার স্বাতন্ত্র এটা তো বজায় রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়ে এবং এটা তো বিরাট ফেতনার কারণ যে চাকরির বরকতে নারীরা যখন অফিসে যায় তো পুরুষ সেখানে থাকে তারা ওই নারীদেরকে দেখতে পায় অনেক সময় ওই নারীদের আমাদের তো কর্মক্ষেত্র আলাদা নাই তাই তো সমস্যা হচ্ছে কিন্তু আমরা তো সৌদি আরবে দেখেছি মহিলাদের ছবি দরকার হলে মহিলা ক্যামেরাম্যান মহিলা ডেভেলপার সেখানে মহিলা বিভাগ আলাদা যেখানে সর্বক্ষেত্রে অধিকার আল্লাহ যেখানে বলেছেন যে ওকার তোমরা তোমাদের ঘরে থাকো এবং জাহিলি যুগে নারীদের মতো তোমরা বাইরে ঘুরাফেরা করো আমার মনে হয় মহিলাদের জন্য দোকান করবে ঠিক আছে এবং এই দোকানের নামে তারা ঘর থেকে বেরিয়ে আসবে ঘর থেকে বেরিয়ে আসার পরে এই পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং মহিলারা তারাই যদি একটু ভীত থাকে তারা যদি একটু যদি নাকি তারা বাইরে ঘোরাফেরা করবার ওই দোকানের মাধ্যমে ব্যবসার মাধ্যমে বা তাদের জন্য ভিন্ন অফিস সেখানেও যদি যাওয়ার এবং সাহস বেড়ে যায় তাহলে এই সাহসের ফলে একসময় দেখা যাও আজকে ব্যাংকের কাজ নেই বা ব্যাংকের ছুটি নিয়ে এসে এখন অন্যদিকে যাচ্ছে আর একদিন আর যাচ্ছে এইভাবে একটা পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা লাভ করার সুযোগও যেরকম পায় সাহসও বেড়ে যায় আর এই সাহসটাই হলো তাদের জন্য মারাত্মক একজন পুরুষ অপর পুরুষ মানুষ ছবিটা উঠাবে আবার সেই ছবিটা ডেভেলপ করবে সেটা ঝামেলা তো যখন জানতে পারলাম যে সেখানে মহিলা স্টুডিও আছে মহিলারা এই কাজ করতেছে তাহলে একটা বিরাট নিরাপদ মানে পর্দার একটা সুব্যবস্থা হলো অনুরূপভাবে মহিলা মাদ্রাসায় আমরা দেখেছি আরব দেশে তো দেখতাম যে ওই গাড়িতে যে মহিলা বাসে নিয়ে যাওয়া হচ্ছে ড্রাইভারটা তার স্ত্রী আবার গাড়ির হেলপার। তার মানে হলো স্বামী স্ত্রী দুইজনের চাকরি একসাথে শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে যে তুমি গাড়ি চালাবে এবং তোমার স্ত্রী হবে হেল্পার মহিলা ছাত্রীদেরকে ওই মহিলা তার স্ত্রী তুলে নিচ্ছে এ পাহার দ্বার দিয়ে দেওয়া আছে যে এখন ওই ড্রাইভার যে এই মহিলাদের সাথে কোনো কথা বলবে কথা বলার কোন সুযোগটা আন্দোলন একজন একজনের সাথে চলতেই হবে আমার এটা আন্দোলন হঠাৎ হয়ে গেল প্রয়োজনে হলো বা সংকোচ বজায় রেখে ইসলামী বিধি নিয়ে চললাম আলহামদুলিল্লাহ হয় ইসলাম তো রয়েছে সার্বিকভাবে সব পুরুষের মিশে যেতে হবে একাকারের আন্দোলন এটাই তো এটা তো একটা গতি এটার তো আর নাম হচ্ছে জাহেলিয়ত কেননা নারী একটা ভিন্ন ফেত্রাতের বস্তু পুরুষ একটা ভিন্ন ফেতর বস্তু অবশ্যই তারা সমাজে একাকার হয়ে যেমন ব্যবসা বাণিজ্য করতে পারে না সমাজে একাকার হয়ে তারা কোন একাকার হয়ে তারা কোনো কাজ করতে পারে না যদি নেতৃত্ব স্থানীয় বিষয়টা তাদের একেবারেই ভিন্ন আল্লাহ আল্লাহরসুল তাদের বিবেকের বিষয়টি ত্রুটি উল্লেখ করে নেতৃত্ব দেওয়া বিষয়টি সম্পূর্ণ তাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন বরং একাকার হয়ে কিছু করা তাহলে আলাদা কভারে জড়িয়ে দিয়েছে আবার তারা যখন রান্না করতেছে তখন নিচে চুলায় আগুন জ্বলছে উপরে পানি আছে চুলার নিচে আগুন আর উপরে হাণ্ডি পাতিলের মধ্যে চল আর পানি তো পানি রেখেছে পানির জায়গায় আগুন রেখেছে আগুনের জায়গায় আগুন জ্বলছে নিচে আর উপরে পানি গরম হচ্ছে পাতিলের প্রোটেকশন পাতিলের প্রোটেকশন পাতিল গরম হচ্ছে ভাত রান্না হচ্ছে তারা কিন্তু এই পানি আর চাউল আর আগুন আর খড়ি একসাথে দিয়ে একসাথে দিয়ে রান্না করো তা বলেনি কিন্তু তারা কিন্তু যার যার আসনে তাকে তাকে রেখে যেভাবে কল্যাণ হাসিল করা দরকার সেবার আমার ইসলাম তো ওইটাই বলছে যে যার যার জায়গাতে সে থাকবে এই জন্যই উন্নতি হচ্ছে ইসলাম নারী পুরুষকে অবাধে মিশতে দিচ্ছে না বলে উন্নতি থেমে আছে কথা সত্য না প্রতারণা ক্ষেত্রে তো নারী আর পুরুষ একত্রে মিলে কাজ করছে বলে উন্নীত হচ্ছে এটা উন্নতি জাগতিক উন্নতির কথা বলা হয়েছে আমাদের ইমান সংরক্ষণ এবং আল্লাহর সন্তুষ্টি এবং সান্নিধ্য লাভের উন্নতি সেই দিকে আমাদের উন্নতি করা অগ্রসর হওয়া সেটা হচ্ছে আমাদের প্রধান এবং ক্ষেত্রে আল্লাহ তালা নারী পুরুষের যে ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা অনুসরণের ভিতর দিয়ে আমাদের উন্নতি করতে হবে এখন পাশ্চাত্যের উন্নতি নিঃসন্দেহে তারা কঠোর পরিশ্রম করেছে এবং তাদের যে টেকনোলজি যে উদ্ভব করেছে ওর মাধ্যমে তারা উন্নতি করেছে সেক্ষেত্রে নারী পুরুষের সমন্বয় নারীদেরকে ভোগ্যপন্ন হিসাবে তারা উলঙ্গ করে তাদেরকে ব্যবহার করতেছে শুধু এই এটা হলো। উলঙ্গ করে তাদের মাধ্যমে তাদের ভোগ বাসনা সেটাকে তারা চরিতার্থ করে নাম অধিকার আমাদের মানতে হবে নারীকে ইসলাম নারীর জন্য কল্যাণ কর সেই ধরনের সামাজিক পূর্ণাঙ্গ অধিকার এবং তার গৃহ তার কর্মক্ষেত্র মূল কর্মক্ষেত্র তার সাথে ভার রক্ষা করে যখনই আমরা এই ভারসাম্য হারাবো পৃথিবী বিধ্বস্ততার দিকে চলে যাবে বিপর্যস্ত হয়ে যাবে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনই আমাদের আরো সুন্দর গুলো দানি করে আমাদের সামাজিক শৃঙ্খলা ধ্বংস করবো না দুনিয়া আখেরাত উভয়টা আমরা ক্ষতিগ্রস্ত করবো না ইনশাল এতটুকু বক্তব্য রেখে আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি وآخر دعوانان الحمدلله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته